نعوذ بالله من شرور أنفسنا ومن سيئة عمالنا من يهدث الله فلا مضل له ومن يغلث فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمد عبده ورسوله ارسله بالحق بسيرا ونذيرا وداعيا الى الله باذنه وتراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فَكُنْ لِلَّهِ أَوْلَى بِكُمْ وَقَالَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَخْفُتُمْ وَأَخْلَقْتُمْ نَاوَا وَصُودُ هَنَاكَ والحجارة عليها ملائكة ظلاغ شدات لا يعطون الله ما أمرهم ويفعلون ما يؤمرون أنا فاتح تقرأ بك الحين لأن الله سبحانه وتعالى. সবল রেখে আল্লাহর আবাদত বন্দীর মাধ্যমে আমাদের সময়টুকু অতিবাহিত করছেন জন্য এজন্য দরবারে এলাহীতে শুক্রাদ হান্দ সম্মানিত শ্রোতামন্ডলী আল্লাহর বন্ধাগুণ আজকে আলোচ্যের বিষয় হলো ইসলামের যুব সমাজের অবদান এবং তাদের প্রতি ইসলামের সুদৃষ্টি যুবকদের অবদান অনেক কোরআন অধ্যয়ন কোরআন গবেষণা হাদিসের লিখন পঠন ব্যাখ্যা বিশ্লেষণ যুদ্ধ ইতিহাস নদীজির রক্ষা সকল ক্ষেত্রে নদীজির সময়ের থেকে করা উদ্দেশ্য হলো যে যুবকেরা ইসলামে অবদান একটু করে আনন্দিত হতেন খুশি আজকে ঐসব যুবকেরা ইসলাম থেকে দূরে থেকে ইসলামের পরিচয়টুকু ভুলে গিয়ে কেমন জানে তারা অভ্যস্ত পথারা হয়ে চলেছেন কিন্তু তাদের এতটুকু অনুভূতির সৃষ্টি হচ্ছে না যে তারা ভুল হতে আছেন হায় তৃতীয় বছর তিন বছর আগে তিনি জন্মগ্রহণ করেন যখন নাকি নদীজির মৃত্যু হয়ে যায় তখন তার বয়স হলো মাত্র দশ বছর এই হলো সেই সাহায্য যার জন্য যখন অন্তর খুলে দোয়া করেছিলেন আল্লাহুম্মা সাফ্ফীহুঁ ফিদীন ওয়াআল্লিমহুত তা'বীহ আয় আল্লাহ তুমি আব্দুল্লাহ ইবনে আব্বাসকে গুনির সঠিক জ্ঞান দান করো এবং তার কাছে তুমি কুরআন এর তাফসির কে উন্মুক্ত করে দাও হে তা'আল এত दान करके देखते पावर সারা পৃথিবীর সমস্ত তাপসের কারক কোরআনের করব না কেন যদি আবদুল্লাহ ইবনে আব্দাসের সামনে পাওয়া যায় সকল সকলের প্রমাণ হিসাবে তার তপ্রটুকু গ্রহণ হয়ে যায় গুরুত্বপূর্ণ বৈঠকের মধ্যে বড় বড় মধ্য দিতে আবদুল্লাহ ইবনে আব্দাসের এবং তার পরামর্শ অধিকভাবে গ্রহণ করা হতো হলেন আব্দুল্লা ইসলাম গ্রহণ করেন বদর এবং অপর যুদ্ধে বয়স কম হওয়ার কারণে অংশগ্রহণ করতে পারেন নাই খন্ডপের যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন ইসলামে জ্ঞান তার অনেক অবদান করেছেন আবদুল্লাহ আমার পিতা ইসলাম কবুল করার আগে তিনি ইসলাম কবুল করলেন তিনি इलाम कबुल करबुल करबी जी ताजी एवं शिक्षक हिसाब से এবং তিনি হলেন ওই সত্তর জনসারে সাহাবির মধ্যে একজন যারা এগারো বছর বয়সে বজুরা আছেন আল্লাহ তাকে কবুল করলেন ইসলামের জন্য কোরআন সংকলনে তার অবদান রয়েছে আবা কর আয়াত্রে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামী ফরায় তার কর্তৃত্ব সবচেয়ে বেশি জ্ঞান বিজ্ঞান এবং যুদ্ধ যাহাযোগ तर अवदान पीछने कारण हल इति सुष्टि दिए तरह मनोजोगी हुई ना जानी युवक गुलीपथ खड़ा जाए না জানি যুবকেরা ইসলাম থেকে দূরে সরে যায় কারণ যেই দাসের যুবক ধ্বংস হয়ে যায় যেই সমাজের যুবক ধ্বংস হয়ে যায় সেই সমাজ শত্রুত অবনতি এবং অধপথন হয়ে যায় এই যে তারা সাল্লাহ ও সাল্লামের পানির মধ্যে দেখা যায় তিনি সুযোগ পেলেই যুবকদের জন্য নসিহত করতেন যুবকদেরকে অতিহত করতেন ذبل करके ناز دیتے حضرت عبد الله ابن عباس বলেন رسول اللہ صلی اللہ علیہ وسلم اماں سے بولنا یا غلام الله یحتسب احتسب الله تجد الوجاح واذا سالت فاسال الله واذا استعنت فاستعن بالله او شباب اللہ کو ذکر আল্লাহ তোমাকে রক্ষা করবেন আল্লাহর পরিচার রক্ষা করো আল্লাহকে তুমি সামনে পাবে যখন তুমি সাহায্য চাইবে আল্লাহর কাছে আর যখন তুমি প্রার্থনা করবে আল্লাহর কাছে তুমি প্রার্থনা করবে আমি নবীজির সাথে একই বাহন গাদার মধ্যে ছিলাম নবীজি আমাকে সম্বোধন করে বললেন ও জানো মা আল্লাহ বন্দার উপরে আল্লাহর অধিকার আর আল্লাহর কাছে বন্দার অধিকার কি আমি আদম রক্ষা করে বললাম আল্লাহ আলাম। আল্লাহ এবং তার রাসুর এই বিষয়ে সবচেয়ে ভালো জানেন রাসুর বললেন হাকুল্লাহ আল্লাহর হাফ বন্দার উপর বন্দা আল্লাহর বন্দে করবে তার সাথে কোন বস্তু সিবি করবে না হকলে আর আল্লাহ ওই বান্দাকে আল্লাহর সাথে কাউকে শরীর করেন না হাজিদের বছর যুগক সংকট করলেন তুলতে পারবে না তার মধ্যে একটা হলো যৌবন কাল সম্পর্কে জিজ্ঞেস করা হবে ওয়ানু তার যৌবন সে কিভাবে শেষ করলো حدثنا مضيح رسول الله صلى الله عليه وسلم السادس قرين سادس قنير مرسك اللہ تعالى حياة نزل حياة نزل حياة نزل حياة نزل مبعث يظلهم اللہ في ظله يوم لا ظل اللہ إلا ظلوه وشاب المساف عبادت اللہ ونزل باق جنی तेरे पिजान मत परिचाल युवकर इलाम सुनो खुद कारण जो युवक पत्थर युवक जदि क्रभ्रस्त हो जाए पूरा समाज पूरा जस्त हो जाए पूरा जति बरबाद हो जाए رسول الله صلى الله عليه وسلم جببا جرد جبب السكر بولا يام أترى السباة من سباة منكم الباة فليتزوج فإنه أغض للبطر وأحسن للفرد ومن لم يستطعت عليه بالصوم فإنه له غزاة رسول الله صلى যার সামর্থ্য আছে যদি সম্ভাবনা হয় যুবক যেন রোজা পালন করে কারণ এই রোজার যৌনতাকে সংবরণকারী সংযন্ত্র সংযতকারী এই কারণে কারণ এই রোজা হলো যৌবনকে সম্বরণকারী যৌবনকালে যুবক নষ্ট হয় অপহরণ করে সে অত্যাচার করে অপহূ করে লুণ করে আঘাত করে অপরের সদীপকে করে তারপর অবাধ रक्षारीवन के रक्षारोदा तुम विवाह एक लाल परामर्श दिल्ली मानुष साधारण কারণে কোন কাহুলিমা লিহা ওয়ালি হাসা দিহা লিহাড়িবাসী মানুষ তার কারণে মেয়েদেরকে বিবাহ করে সম্পদের জন্যে বংশ মর্যাদার জন্যে রূপ লাবণ্য সৌন্দর্যের জন্য। দিনের পথে আকৃষ্ট হয়ে ধর্মের জন্য লক্ষ্য করবে তার মধ্যে জিন্দারি কেমন আছে দর্শক বলেন দুনিয়া হল পিপভোগের বস্তু আর এইভোগের বস্তুগুলির মধ্যে স্ত্রীর অনেকগুলো গুণ রয়েছে আলামত রয়েছে তোর মধ্যে একটি হাদিসের মধ্যে দুইটি আলামত পাওয়া যায় আহ না সে তার শিশু সন্তানের প্রতি অধিক দয়ালু এবং সহানুভূতিশীল হয় এবং তার আয়ত্তে থাকা স্বামীর সম্পদের প্রতি খুব হেফাজতকারী হয় একজন যৌব একজন যুবক তার জীবনের প্রথম পদক্ষেপ যখন শুরু করবে তখন কি মাধ্যমে শুরু করবে তারা ইসলামের মাধ্যমে সংগ্রহ করার জন্য যুবক যেন বিবাহ করতে গিয়ে কারি গ্রহণ করে যাতে কিনা তার পরিবার একটা সুখী শান্তির পরিবার হয়ে যায় বিবাহ বিবাহিৎ করলেন যদি তোমাদের তখন সন্তানের সুন্দর একটি নাম লাগবে তার আপে যা করে আরেক সালাম হাবিদের মধ্যে আর সাজ করেন মা লেন আপে পাহাড়ে শরীরের কাছে শিশু বাচ্চাদেরকে নিয়ে আসা হতো তিনি তাদের বরপত্রের জন্য দোয়া করতেন এবং খেজুর ছুঁড়িয়ে তাদের মুখের মধ্যে যাকে ইসলাম ঐতিহ্যের বাসায় তাহানি বলা হয় সামনে একজন মেয়ের নাম উল্লেখ করা হল আশ দিয়া সিয়া যে গুণাকারেনি যারা সব গুণাকারেনি নদীজি তার নাম পরিবর্তন করে রাখেন জামিলা আর দরাস তো তার নাম বললো ফাররা নর্দশনি নবীজি বললেন দুআইরিয়া না পরিবর্তন করে দিলেন তবে যে হাদিসের মধ্যে আরشاد করেন सच्चे নিকৃষ্ট হলো তাহিনসা আনাল আসনা ইয়াউমুল কিয়ামা عند الله رجل النصر ما মালিক আল আল্লাহ আর সাথে নাম আব্লা আব্দুর রহমান সবচেয়ে প্রিয় নাম হলো আল্লাহর কাছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এসেছে বলেন তোমাদের বাচ্চা দেখে তোমরা নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স সাত হয় অর্থাৎ যখন নাকি তাদের যৌবন শুরু হলো তখন থেকে তোমরা তাকে আল্লাহর পরিচয় আল্লাহর দিকে মনোযোগী করো আর যখন তাদের বয়স দশ হয়ে যাবে তখন তাদেরকে প্রহার কর শাসন করো তারা যখন নামাজকে আর একবারের জন্য বাদ না দেড়ে না দে श बचर बस हो गए पृथक कर नदी साथ खाद बसल नदी की तरह हाथ धोलें ददी बोलें बोलान যখন মাকা মিলেছে তখনই একজন যুবককে সংশোধন করার জন্য একজন যুবকের দৃষ্টিকে ইসলামের দিকে নিয়ে আসার জন্য তার মানসিক जै गुलर कर सोहते संशोधन दिलें सीता मातारति रसुल्लामेर সন্তান হলো কলি আগমন করে তখন ইসলামের পিতার মত প্রকৃতি তার আগমন হয় এই সন্তান হয়ে যায় বিভানী হয়ে যায় পিতামাতার কারণে এই জন্য রাস্ত বললেন তার পিতামাতা তাকে খ্রিস্টান বানায় তার পিতামাতা তাকে তার পিতা মাতা তাকে অগ্নি উপাসক বানায় অর্থাৎ যদি পিতা মাতা মনোযোগী হয় অভিভাবক যদি দায়িত্বশীল হয় সন্তান হওয়া সন্তান খারাপ পথে ছড়িয়ে যাওয়া থেকে রক্ষা পাবে এবং আল্লাহর বিদান মতো সে নিজেও চলবে সমাজ পেয়ে চালাতে পারবে এবং সুশীতল সমাজের মধ্যে সকলকে বসবাস করার জন্য এই যুবক হবে সহায়ক শক্তি হবে আমরা উৎসাহিত করি তাহলে এই যুবক আল্লাহর মেহের পানি হতে পথ হারা হবে না এই যুবক আল্লাহ খারাপ যেমন ইসলামের জন্য ত্যাগ করেছেন ইসলামের জন্য খেদনাথ করেছেন এই যুবক এই পথে আসতে পারে আল্লাহ আমাদের সকলকে এই কাজে এগিয়ে আসার জন্য তাও দান করেন হতেন ওদের সংশোধন করতেন সেই ক্ষেত্রে আজকে নায় বে রাষ্ট্রায় যুবকদের থেকে অনেক থাকেন যুবকদের সাথে আলম মোলামাদের সাথে সম্পর্ক একবারেই কম এই সম্পর্ককে যদি সচল করা যায় আল্লাহর মেহের মানে আশা করা যায় ইসলামের প্রতি যুবকরা আরো বেশি অগ্রসর হবে দুই হল শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলামকে পরিপূর্ণ স্থান করে দিতে হবে কারণ যখন ইসলাম হারা হয়ে যায় তখনই একজন মানুষ আদর্শ হারা হয়ে যায় আর যখন মানুষ আদর্শ হা হয়ে যায় তখন যায়। এই থেকে যে জিনিসটি আমরা বলতে পারি সেটা হলো একজন যুবক যখন বিবাহশালী করবে তখনও তাকে ইসলামী পরিবর্তনে রেখে বিবাহ ব্যবস্থা করে দেওয়া একজন শিশু যখন আর শিশু বড় হয় যখন তার নাম রাখা হবে এবং শিশুকাল থেকেই তাদেরকে আহারের শুনানা দিন দা লোকদের পরিবেশে আশা দেওয়া করে দেওয়া ফিরিভাবে কল্যাণ হবে সমাজের জন্য কল্যাণ তো হবে মাতা পিতার জন্য কল্যাণ করা হবে হাদিসের মধ্যে এসেছে কোন কিছু যায় না তার মধ্যে একটি হল ন্যাকার সন্তান যখন সে দোয়া করে তখন তারা খবরের মধ্যে এর স্বভাবটুকু পড়তে যায় তো এই দোয়া করার জন্য আগে অভিযোগ তাহলে বুঝেছিল সূক্ষ্ম চিন্তা করলে বুঝে যা এই পুরাণের এই আয়াসের মধ্যে মা এবং আব্বার প্রতি সূক্ষ্ম নির্দিষ্ট হয়েছে তারা যেন তাদের সন্তানকে ঘুরে তোলে যাতে সর করছে যে এই সন্তান বড় হলে এই আমার বুঝতে পারবে এবং যে আয়া টুকের শুরুতে করেছি وَاخْلُقُكُمْ نَارًا هَي بولুদ জান তোমরা লgetLoggerে আদম সুমাদের পরিবারপরিজনকে সেই আগুন থেকে মা চাও তুমহু দুহান নাসু ওয়ানজারা فَذٰلِكَ الَّذِي يَعْصِي اللَّهَ مَا أَمَرَهُ وَيَتَعَادُونَ مَا يُؤْمَرُونَ ذَهَبُوا 30000 مَرْءَ وَأَطَارَ ذَهَبُوا এবং তিনি যা আদেশ করেন তাই তারা পালন করেন যখন আমরা আমাদের শিশুকে তৈরি করব আমাদের যুবকদেরকে তৈরি করবো তখনই আমরা নামাজের মতো বেরকুম আন্ডামাট একটি আদেশ সহন করতেছি রোজার মতো বেরকম একটি আদেশ বাস্তবিক পক্ষে শিশুদেরকে তৈরি করা যুবকদের প্রতি দৃষ্টি রাখা এটাও কিন্তু কোরআন এবং একটি আদেশ আমরা যেহেতু একটি আদেশ পালন করেছি এবং স্বাভাবিক আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তান সম্পর্কে আবেশ করেন এখন